আমাদের গেস্ট হিসেবে আজকে আছে নাহিদ ভাই এস এম নাহিদ হাসান নাহিদ ভাইকে আমরা অনেক কারণে চিনি আমি একজন অ্যারাবিকের উস্তাদ আমাদের বড় ভাই আমাদের সুখে দুঃখে আমরা নাহিদ ভাইয়ের কাছে যাই এবং উনি আমাদের সাথে কথা বললে আমাদের খুব মনটা হালকা হয় কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আমাকে তুমি করে প্রবলেম ঠিক আছে আচ্ছা তো আজকে আসলে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের আমরা এটা নিয়ে একটা শুরু করে আলহামদুলিল্লাহ সেটা হচ্ছে রামাদান আই থিঙ্ক টেন ফিফটিন ইয়ার্স আগেও বিষয়টা এরকম ছিল না তো কিন্তু সমস্যা হচ্ছে যে আমি আমার পার্সোনাল প্রবলেম দিয়ে শুরু করতে পারি বাট আই এটা অনেকের প্রবলেম যে রামাদান আসে রামাদানের মূল্য রামাদানটা খুব দামি এটা আমরা বুঝি কিন্তু রামাদানটা যখন শুরু হয় শেষও হয়ে যায় দেখা যায় মাঝে আর কিছু করা হয় নাই ঠিক মতো অনেক আশা থেকে কিন্তু শেষ দিকটা দেখা যায় যে আসলে তো এটা মনে হয় অনেকের প্রবলেম ঠিক না মহাবাই মনে হয় আই থিঙ্ক এটা অনেকেই আমাদের হ্যাঁ আমরা খুব মানে জোরে সোরে শুরু করি কিন্তু একেবারে দেখা যায় বিশ রোজার পরেই আমাদের ডিক্লাইন হতে শুরু করে আর ঈদের পরে তো কথাই নাই ঈদের পরে তো কথাই নাই হ্যাঁ এখন আসলে আমাদের কি করা উচিত বা এটার ব্যাপারে আমাদের কোন সাজেশন থাকলে আপনার কোন সাজেশন থাকলে আমাদেরকে আহ জানান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 বড় কারণ হল যে সিয়ামের সম্পর্কে আমরা অনেক সময় উদাসীন থাকি এটা একটা সোশ্যাল কালচার বা রসমের মতো করে আমরা না এটাকে দেখি বড় কারণ হলো ওই যে বললাম যে মৌলিক উদ্দেশ্যটা কি আল্লাহ সোহান আমাদেরকে এটা দিয়েছেন এর একটি বড় উদ্দেশ্য হল যে এটা দিয়ে আমরা এটা প্র্যাকটিস মাধ্যমে আমরা তাকেও অর্জন করবো প্রত্যেকটা এবাদতের একটা মৌলিক অর্জন যিনি তোমাদের সৃষ্টি করেছেন এবং তোমাদের আহ পূর্ববর্তী থেকেও যেন তোমরা তাপ অর্জন করতে পারো এই যে এখানে আমরা দেখছি যে মানুষকে এবাদত বলা হচ্ছে এবং এর একটা কনসিকুয়েন্স বা হল তাক অর্জন আমরা এখন সিয়ামপুর সালপুর কিন্তু এবং বিরতরা এখানে দেখা যায় যে এই উদ্দেশ্যটা যেহেতু এই সালাতের মাধ্যমে আমাদের অর্জন হচ্ছে না ঠিক একইভাবে সিয়ামের মাধ্যমে আমাদের তাকো অর্জন হচ্ছে না এবং এই তাক ব্যাপারটাও আমাদের মূল ফোকাস না সোসাইটির একটা অ্যারেঞ্জমেন্ট যে অ্যারেঞ্জমেন্টটা প্রথম দিকে সামের দিকে থাকে পরে এটা দ্রব্য মন্দির উপরে চলে যায় আবার বিভিন্ন সেক্ষেত্রে আমাদের দেখা যায় যে এই মৌলিক যে আমাদের এবাদতে ভাটা পরে যায় বা আমাদের কনসেন্ট্রেশনটা নষ্ট হয় এটা হলো একটা বড় কারণ আমার কাছে মনে হয় এবং যেহেতু ফোকাস ঠিক নাই জন্য আমাদের অনেক সময়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 এখন আসলে তাকুয়া জিনিসটা আসলে কি মানে আহ এটার আসলে ডেফিনেশনটা কি বা এটার ইন্টার্নালাইজেশনটা কিরকম হতে পারে একটা মুসলিমের মূলত হচ্ছে যে আল্লাহ ভয় অর্থাৎ আল্লাহ ভয় আসলে কি আল্লাহ ভয় হল আল্লাহ সালান যে কাজগুলো চান করতে বলেছেন সেগুলোকে করা এবং যে কাজগুলো করতে নিষেধ করেছেন অর্থাৎ হারান সেই জিনিসের থেকে দূরে থাকা এই জন্যই একটা হাদিস দিয়ে আসলে এটা অনেক ভালো বোঝা যায় যেমন হাদিসটা হলো আল্লাহ হালাল আল্লাহ হারামু বাইয়ান হালাল সুয়েস্পষ্ট হারাম সুস্পষ্ট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 যে ইসে এই অস্পষ্ট জিনিসগুলোকে এড়িয়ে চলবে তাহলে কি রসুলাম এই হাদিসের শেষে এই কলবের কথা এনেছেন যে মানুষের মধ্যে দেহের মধ্যে একটি রয়েছে যে টুকরাটা যদি শুদ্ধ হয়ে যায় যে গোষ্ঠীর টুকরাটা সেটা যদি শুদ্ধ হয়ে যায় সমস্ত শরীর শুদ্ধ হয়ে যায় এর থেকে কিন্তু ওই হালাল হারামের আলোচনা পরে কেন হয়েছে কারণ ওই হালাল হারামেভেলপ করেছে তাকুয়া মানে ভয় এবং আল্লাহ ভয় আল্লাহ হয়ে যায় তখন মানুষের কর্ম যখন ঠিক হয়ে যায় তখন সমস্ত তার চিন্তা এবং কর্মগুলো শুদ্ধ হয়ে যায় তো বেসিক্যালি আমি বলতে চাচ্ছি যে এই তাকুয়া হলো এই যে আল্লাহর আদেশ এবং নিষেধ ঠিক বেছে বেছে চলা যেমন করে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 বছরের বাকি সারা বাকি সময় গুলোতে বাকি এগারো মাস জন্য রামাদানে সে সলা পড়তেছে মানে ঈদের দিনের পর থেকে আবার সলা ছেড়ে দিচ্ছে তাহলে তার উপর আসলে এই রামাদানের ইমপ্যাক্ট এটা থাকে না পর্যন্ত জাস্ট একটা একটা মাসের জন্য এই কাইন্ড অফ একটা ঝোক বলবো বা এ ধরনের যেটা চলে যায় আমাদের পর তো আমাদের আসলে আপনার কাছে কি মনে হয় যে আমরা কোন জিনিসটার কারণে কৃষের অভাবের কারণে এই জিনিসটা হয় বা কোন জিনিসটা করলে এই জিনিসটা আসলে হবে না যে আমাদের একটা ইমপ্যাক্ট আমরা ধরে রাখবো বাকি সময়গুলোতেও এই ধারা আচ্ছা এটা হলো আহ মনে হই যেটা বললাম যে আমাদের এটা এটার উদ্দেশ্যের উপর চিন্তা আপনাকে করতে হবে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 নজর দিয়ে এই কাজগুলোকে করে তাহলে আল্লাহ সোহার্নাল্লাহ তাকে একটা তৌফিক দিবেন আসলে মানুষ তো কখনোই ভালো কাজ করতে পারে না আল্লাহ সোহাম তাল্লাহ যদি তৌফিক না দেন মূলত এই জিনিসগুলো হয় যে মানুষ সব মানুষ অনেক মানুষ প্রায় মানুষই রোজা রাখে থেকে কিন্তু সে কি করে সে রোজার যে দাবিগুলো রয়েছে আমাদের প্রত্যেক ইবাদতের ক্ষেত্রে এটা হয় ঠিক সিয়ামেও এটা হয় যে সিএমের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলোর দিকে সে কর্ণপাক করে না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 এগুলোর বাইরেও যে ই রোজার যে কবুলিয়ত এই কবুলিয়তের বিষয়টা বা এটার যে সিনসিয়রিটি এইটার বিষয়টা ফোকাস থাকে না তুমি দেখবা যে মানুষ পালন করছে কিন্তু আহ তোমার সেই সিএমের সাথে জড়িত কিছু বিষয় রয়েছে যেমন মিথ্যা কথা কাজ জ্বালাত ত্যাগ করতে হবে সেগুলো ঠিক মতো ত্যাগ করছে না যার ফলে কি তার সিএমটা এ তার উপরে প্রভাব বিস্তার করতে পারছে না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 বা কবিরা গুণা এগুলোকে ত্যাগ করতে পারেনি মিথ্যা কথা কাজ এবং সমস্ত করতে পারেনি তো রসুল্লা সাল্লাম যে আল্লাহ সোবাহ আল্লাহ সুবাহাম আর একটা হাতে সে বলেছেন কিছু রোজাদার এমন রয়েছে যে তার সিয়াম থেকে সে শুধু ক্ষুধা পায় এবং কিছু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 আমরা যে এটাকে কত সিরিয়াসলি নেওয়া উচিত আমরা মন মতো খাচ্ছি ডাক্তার যেভাবে খেতে বলতেছে এভাবে খাচ্ছেন তো সেই ওষুধ দ্বারা রোগ ভালো হবে এটা আশা করা যায় না এটা রিলেভেন্ট একটা কোয়েশ্চেন এটা হলো আমরা জানি যে ছোটকাল থেকে শুনে আসতেছি যারা হাদিস না ওরাও জানে যে রাদান মাসে বাধা থাকে তাহলে কি হবে যখন রমাদান আসে তখন শয়তান দুষ্ট জিনকে বেঁধে ফেলা হয় কিন্তু আসলে মানুষের গুণা করার কারণ কিন্তু শুধুমাত্র শয়তান জিন শয়তান না এটা আমরা অনেক সময় খেয়াল করি না মানুষ সাধারণত ত্রুটি করে জিনিস শতান মানুষ শতান এবং তার নফসুল আমারা এই নফসুল আমার অর্থাৎ যে সত্তাটা বা সত্তার যে অবস্থাটা মানুষকে গুনার দিকে পরিচিত করে তিনটা কারণে সাধারণত মানুষ আহ গুনা করে তো রমাদানে আল্লাহ সব তালা উম হুফিত আমার দুটো জিন মানে এই জিন এবং জিন শান এবং দুঃস শতান গুলো বেঁধে রাখেন কিন্তু মানুষের নার্স এবং মানুষ শয়তান আপনার সবাই জানেন যেটা তো শয়তানকে খুব ইজি লাগে আর কি হ্যাঁ মানে ব্লেমটা দেওয়া ইজি আর কি যে আমরা তো আসলে অতটা খারাপ না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 ঠিক আছে নাটক বা এখনো যে আমরা এই এই ফাইসা গুলা এই মানুষ সতান গুলাকে আমরা অফ করবো বা এগুলোকে আমরা স্টপ করবেন অফ করবো প্লাস মানুষের ইন্টারনাল যেই নাফস যেটা বললেন আসলে যে নাফস থেকে একটা মানুষের মুখুমন্ত্রণা রেকুমন্ত্রণা বলবো কেন মানুষকে একটু ডাউন করে রাখতে চায় বা খারাপ কাজের দিকে আলসামির দিকে একটা থাকে সময় সো জাস্ট বিকজ জিন শতানকে বেঁধে রাখা হয়েছে স্টিল আমি নিজে আমার কাজ রেসপন্সিবল থাকবো প্লাস আমাকে অনেক আরো আরো অনেকে ইনফ্লুয়েন্স করতেছে আর আসলে ক্ষেত্রে একটা বিষয় দেখতেছি এখন আপনি যারা যে আমরা আসলে রামাদানের থেকে যেই ফ্রুট পাওয়ার কথা আমরা সম্ভবত ওই কারণে ফ্রুটটা পাই না এটা একটা মানে আই থিঙ্ক মোর আমাদের প্রবলেমটা হচ্ছে মাইন্ড দিক থেকে আসলে রামাদানকে আসলে কিভাবে দেখতেছি আমাদের পার্সেপশনটাই আমাদের ব্যাপারে খুব দেখা যাচ্ছে আমরা পাই না তাই না আমার কাছে এটাই মনে হয় আচ্ছা ব্যাপারটা একটু আরেকটা পয়েন্ট মনে আমরা মিস করা যাবে এটা হলো পার্টি তো আমরা থেকে দিয়ে আসতেছি এই তোমরা হয় খেয়াল করছো যে সেহরি হয় এখন হ্যাঁ লাস্ট কর্পোরেট মিডিয়া না এমনিও এই ইউনিভার্সিটির পড়ুয়া বা ইয়েরা এরা দল বেঁধে সকাল একসাথে সেরিক খায় and dolbe it includes both boys and girls acha eta eta eta amra hole hole hoyto tobe celebration night hobe na hole jokon thaklam its all about I mean, hanging out together je, katogula, যে গুরুত্ব এদিকে ফোকাস না বরঞ্চ সবাই পড়ে আমি করি আহ দেখবেন এক সময় স্যারিনাইট হয়তো একটা কমন বিষয় করেছি মানুষ তখন অবাক হবে না সবাই করে আমরা করছি বা এটার উদ্দেশ্য কি আনন্দ দিবস হোক দিবসে আলোচনা আমরা যাচ্ছি না মানে যদি আপনার সেকুলারেক্টিভই দেখেন সবকিছুই একটা এখন একটা মজা যথ খুব মজা হবে খুব মজা করলাম মজার একটা মজার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 আসলে কি হচ্ছে আমরা মাকে জলে ধরে বলতে যে আমাদের মানে সুপারফিশিয়াল লেভেল সার্ফেস লেভেলে আমাদের অনেক উত্তেজনা অনেক আয়োজন কিন্তু অ্যাকচুয়াল কন্টেন্ট এটার প্রতি আমাদের কোন গুরুত্ব নেই আচ্ছা একটা কোয়েশ্চেন অনেকেই আমরা যারা সিনসিয়ারলি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 এবং আল্লাহ সব তাল্লাহ আপনার জানেন যে যখন রমাদান মাসের কথা বললেন যে শাহরুর রহমাদান আল্লাহ কোরআনাল যে শাহরুর রহমাদান রমাদান মাস যে মাসে আল্লাহ আল্লাহ কুরান মাদ করেছেন যেমন সেজন্য হৃদায়ত এবং স্পষ্ট পথ নির্দেশ এবং সত এবং মিথ্যা পার্থক্যকারী সুতরাং যে এই মাসকে পাবে সেজন ইসলাম পালন করে তো মজার বিষয় হচ্ছে যে আমরা অনেকে খেয়াল করি না বা দুঃখজনক বিষয় সেটা হল যে শাহরু রমাদান এই রমাদান মাসের পরে আল্লাহ সুমান তাল্লাহ সিএমের পূর্বে কোরআন কথা বললেন এখন আমরা তো তার মানে হচ্ছে যে এবং এই কোরআন নাজিলের জন্যই কিন্তু নাজিলের কথা বলেন যে কোরআন নাজিলের জন্যই কিন্তু এটাকে সেলিব্রেট করা রমাদানকে সেলিব্রেট করা এবং সেলিব্রেটটা কি দিয়ে হবে সিএম তো এই জন্যই পরবর্তীতে আল্লাহ সহ তখন বললেন যে এটা সেই জন্য এই পায় যে এই মাসটা পাবে সেই সিয়াম পালন করে সুতরাং আমার মনে হয় যে এই স্পেশাল এই মাসে অবশ্যই প্রথম থাকবে কোরআন অধ্যয়ন এবং কোরআনটা আসলে মানে এত বেশি আমাদেরকে করতে হবে যে সাথে বুঝে পড়তে হবে অবশ্যই আমি বলবো অধ্যয়ন কোরআন পড় না কারণ কোরআনকে হক তেল করতে বলা হয়েছে এবং যে হক হচ্ছে যে এটাকে বুঝে পড়া এবং এর উপরে এর আদেশ নিতে নির্দেশ নিষেধ করা এছাড়া রসুল্লাহ যতগুলো আহ কাজ রয়েছে যেগুলো করে যে আল্লাহ থেকে এসছে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ই আনিন কোরআন তিনি বুঝিয়েছেন যে এটা তারা কোরআন বুঝিয়েছেন এখন এই কোরআনকে এর জন্য এই রমদান মাসে অবশ্যই সেলিব্রেট করতে হবে আরেকটা বিষয় হল স্পেশালি সেটা হচ্ছে ধান সাবকে আমি নফল ধান সাবকে কথা বলছি না অবশ্যই মানুষকে ইফতার করান এটা অবশ্যই আমাদেরকে যেন মিস না হয় এবং এজন্য আমরা একটা প্ল্যান করে রাখবো যার যা যে আমি এত টাকা দিবই আসলে কখনো যদি আমরা লিমিট বা ধরেন আমাদের প্ল্যান বা শিডিউল ঠিক না করি তাহলে ওই কাজটা করা হয় অনেক সময় অন্য কাজের ঘিরে কারণ আমরা সবাই মাসে সালাদ টা সালাদ টা খুব দ্রুত করে ফেলি সেক্ষেত্রে যদি আমরা শাড়ি করা দশ পনেরো মিনিট আগে উঠে যাই তো এই সময় ওই টাকা পড়া এটা অনেক সহজ হয়ে যায় এই মাসে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আহ আমি যে গুণা না করা কারণ আহ না করলে এই আমাদের রমাদানটাকে আমরা কাজে লাগাতে পারে কাপ ইতে কাপে বসলে যেটা হয় আমাদের সোসাইটি অনেক ধারণা ইতে কাপটা গুণা মানুষই করে ছোটবেলা থেকে আমরা তাই দেখছি কিন্তু ইদানিং অবশ্যই আলহামদুলিল্লাহ অনেক তো একটা বড় এই একটা নির্বাদ করার সুযোগ থাকে তেমনি মানুষ নিজেকে নিয়ে চিন্তা করতে পারে আসলে অনেক সময় চিন্তা করাটা আমল করার চেয়েও অতি গুরুত্বপূর্ণ কারণ চিন্তা করলে মানুষের পরিবর্তন আসে মানুষ যদি না বুঝে শুধু আমল করতে থাকে না শুধু তাজবি তালির করতে থাকে তো দেখা যায় যে তার মধ্যে পরিবর্তনটা আসে না সে একটা আহ সব তো ঠিকই পেয়ে যায় কিন্তু যে ধরনের মোটিভেটেড হওয়া দরকার উপর যে ধরনের গুরুত্ব দেওয়া দরকার এ ধরনের চিন্তা করার হয়তো সে সময় পায় না পূর্ণ আচ্ছা আমি একটা জিনিস যোগ করি এটা ঠিক আমল না বাট আমার মনে হয় এটা একটা সাজেশন হিসেবে ইম্পর্টেন্ট হতে পারে সেটা হচ্ছে ওই যে শপিং বা যে জিনিসটা এটা আমাদের আগে শেষ করে ফেলা উচিত গুরুত্বপূর্ণ সাধারণত মানে ইফতারের পরে শপিংটাতে যায় বা তারা বির পরে তো এ বাসার মানে মেয়েরা বা মহিলারা ওনারা সচেতন হয়ে গেছে এদের অনেক আগেই সেরে ফেলে সবাই আচ্ছা তাহলে তো ভালো যদি যদি এটা করে কিন্তু অনেক সাধারণত আসলে মানুষের জেনারেলি মানুষের মাইন্ডসেটে না করবো টাকা এটা একটা বিষয় সব দিক দিয়ে আর কি লাস্টের দিক দিয়ে প্রচুর মানুষ থেকে হ্যাঁ এটা আমার ভালো এটা একটা আচ্ছা ঠিক আছে এটা তো আমরা আলোচনা করলাম যে একটা এক্সট্রিম যারা অল্প সিরিয়াস বা আরেকটু সিরিয়াস যারা রোজা রাখে বা এটা কন্টিনিউ করতে পারে না ইতে পরে। কিন্তু আনফর্চুনেটলি আরেক গ্রুপ অফ আমাদের মানে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বা এরাও আছে যারা আসলে ঠিক মতো নামাজে পড়ে না নামাজ পড়ে না এরা একটা অজুহাত দেখায় যে নামাজ যেতে পড়ি না রোজা রাখে কি হবে সে এই কোয়েশ্চেন গুলো আমরা প্রতি মানে প্রতিনিয়ত পায় আসলে প্রতি বছরই পাই যে যারা নামাজ পড়ে না ওদের যদি রোজা রাখতে বলি ওরা যে নামাজিতে পড়ি না তাহলে রোজা কি কবল হবে রোজাও রাখে না এটা আসলে কিভাবে কারণ ভাই বিষয়টা হলো যে আমল করাটাই শেষ কথা না আমুলের কবলিয়াতের বিষয় যখন আমরা মার্কেটে এমন অনেক জিনিস দেখবো যেগুলো আমাদের করেছি কিন্তু কবুল হয়নি আবার অনেক জিনিস আমরা দেখবো যেগুলো চিন্তায় ছিল কিন্তু আমল যুক্ত হয়ে গেছে ওই কর্মটা করাই হয়নি তো বিষয়টা আসলে গুরুত্বপূর্ণ যারা এই কথা বলে যে আমরা তো সালাতি করছি না বা নামাজি পড়ছি না তো রোজা রেখে কি হবে এখন সমাধানটা কোথায় যে আমাদের টার্গেট যদি এটা হয় যে ধরেন আমাকে একটা চাকরি পেতে হবে আমরা তো এই কথা বলতে পারি না যে রিটার্ন তো ভাইবা দিয়ে কি হবে বা ধরেন তো এখন ঠিক আছে আমরা সালা করি নাই তো সালা পড়ছি না তো কি হবে গুড আন্ডারস্ট্যান্ডিং আমি বলবো ভালো আন্ডারস্ট্যান্ডিং তো সমাধানটা কি সমাধানকে দুইটাই ছেড়ে দাও নাকি দুইটাই করা তো আমরা যেটা তাদেরকে বুঝাবো যে দেখেন আসলে আমাদের তো উদ্দেশ্য হচ্ছে ঝানুন থেকে বাঁচা এবং ঝানুন থেকে বাঁচতে হলে আমাদের যেমন করে রোজা রাখতে হবে সালাতে করতে হবে মানে বিষয়টা আসলে এরকম যে আপনি মানে রোজা সালা করেনা বলে রোজা ছেড়ে দিলেন এ মানে যে আপনি পার পেয়ে কিনা জিনিসটা তো আসলে কোনোভাবেই এমন না সুতরাং মানে এইটা বলাও সমাধান না আপনি যেটা বলছেন আপনি বলে যে পার পেয়ে যাচ্ছেন ব্যাপারটা তো এরকম হচ্ছে না সুতরাং পার যদি পেতে হয় আপনাকে দুইটাই করতে হবে আমরা একটু আগে দেখলাম যে আমরা বলছি যে কবুলিয়া ইয়াদা জরিবাল এটা ডিক্লে কথা মানে এই কবুল হবে না যে কিনা মিথ্যা কথা কাজ এবং মূর্খতা পরিত্যাগ করতে পারবে না কবিরাগুলো করা অবশ্যই একটা যা লাইক বরঞ্চ কবিরাগুলো যদি মানে এর উপরে একটিভলি করতেই থাকে করতেই থাকে সেটা একটা সময় কুভারের পর্যায়ে নিয়ে যায় তো বিষয়টা হলো যে অবশ্যই চালাত করতে হবে চালাত না পড়ে যেহেতু এখানে বলা হয়েছে যে মিথ্যা কথা কাজ চাহলে না ছাড়লে আল্লাহ এটা কোনো দরকার নেই সেক্ষেত্রে আমরা বলতে পারি না যে ওই মিথ্যা কথা কাজ এটা করার পরেও আল্লাহ এটাকে কবল করবে না ইট ইজ ডিক্লেয়ার্ড আমরা অনেক সময় মানুষকে সহজ করতে করে দিতে গিয়ে আমাদের দিনটাকে দেখা যায় যে তারা সিরিয়াসলি নেয় না যে আপনি দেখবেন সালাদ পরিত্যাগ করে কাফের বলবো না ছেড়ে দেওয়া যে কুফর এই মেসেজটাও মানুষের মধ্যে এর জন্য আমরা মাফ করবো যখন আমরা ইসলামের মধ্যে ছিলাম না আমরা দুই জোমা কোনোভাবে মানে ইয়া হয়ে গেলে আমরা ছেড়ে অবশ্যই যে কোনো হোক তৃতীয় জুমা যদি দৌড়ে গিয়ে হলেও হয় পড়তাম এর আমরা ধরেন গুণা করি ঠিক আছে মানুষকে এটা আমাদেরকে জানাইতে হবে যে ভাই হ্যাঁ তোমার সিএম এর কবলীয়তার জন্য সালাদ অবশ্যই সদ্য এই কথা বললে হবে না যে এইটা করছি না বলে এটাকে লেখা হবে আমাদেরকে চেষ্টা করতে হবে সে সালাদ এবং সিএম মোর মানে কি বলবো সালাহ বা সাউন্ড থেকে মানে মোর ডিপ প্রবলেমটা সেটা হচ্ছে তার হৃদয়া বা তার আমার কাছে মনে হয় কি আর আসলে দাওয়া দরকার জরুরি ইসলামটা আসলে তুমি যেভাবে ভাবতো সেটা আসলে কমলা প্যান্ট কথা প্রায় বল প্যান্ট নষ্টটা প্যান্ট খুলে ভালো প্যান্ট করে নিয়ে আসো প্যান্ট নষ্ট করে গেছে প্যান্ট চেঞ্জ করতে হবে একটা হিসেবে সে কিন্তু বা তার একটা প্রেজেন্টেশন এনিথিং দুনিয়া এটা মোর হলো একটা কথা বলি আহ সেই ছেলে নাও পড়তো না কিন্তু সে রেডি হয়ে চলে গেছে তার গার্লফ্রেন্ড কে বোধহয় করতে আসতে হবে এক জায়গা থেকে এক যাবে তাকে হচ্ছে করতে হবে আমি তাই জিজ্ঞেস করছিলাম যে ভাই তুমি তুমি ও বলতে ভাই আমি খুব বলো নাওস পড়তে পাই না আমি যদি জিজ্ঞেস করতাম তুমি ভাই আমি আমি ধরলাম যে তুমি তো তোমার গার্লফ্রেন্ডের জন্য চলে গেছো সকাল ছয়টায় উঠে চারটা ঘুমাইছে নমস্কার আচ্ছা আমরা একটু ডিফারেন্ট একটা টপিকের দিকে যাই সেটা হচ্ছে আহ যে আপনি কোরআনের কথাটা বলছেন যে আসলে রমাদানে আমাদের কোরআনটা ফোকাস হওয়া উচিত আর কোরআন মানে এখানে আরবিক এবং আপনি যেটা বললেন যে হক তিল যে কোরআন পুজি তিরাত করা এর সাথে অ্যারাবিকের বিষয়ে কথা অবশ্যই সবাই আমি বলি কারণ আপনি অ্যারাবিক কেন শেখানো শুরু করলেন বা অ্যারাবিক শেখাটা আসলে জরুরি কেন একটা মুসলিমের জন্য এটা কি আসলে সবার জন্য জরুরি নাকি এটা শুধুমাত্র তলেবুল ইলমের জন্য জরুরি কারণ ডেফিনেটলি আসলে সবার এটা রিয়েলিটি না অ্যারাবিক শিখবে এই ব্যাপারটাতে আপনার ইন্টারেস্ট আমাকে আরেকটা এপিসোডে যদি ঢাকা হয় তো ভালো হয় কিন্তু আমি এখন একটু সংক্ষেপে বলি প্রথম কথা হলো যে তোমাদের মাধ্যমে আমি জানিয়ে দেয় যে কি বলে এটাকে দক্ষতা একদম কম সাধারণত ধরে আহ নামটা গুনতে শিখলে হয়তো কিছু অঙ্ক পারা যায় এই এখন কেন এই বিষয়টা নিয়ে আমি আগ্রহী হলাম সেটা একটা বড় কারণ হলো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 তারা যখন দাওয়া করবে তখন এবং রসুল কি বলেছেন এই কথাটা মানুষকে শোনাবে এই কথাটা শোনার অধিকার মানুষের আছে এবং একজন দায়ী বাল্যিক রসুল বাল্যিক মা হে আহ রসুল পৌঁছে দাও যা তোমার পক্ষ থেকে নাজিল হয়েছে রসুল্লাহু আসাল্লাম বলেছেন যে বাল্যিকা নি তো ব্যাপারটা হলো আমাদেরকে পৌঁছে দিতে হবে আমার আমরা নিজেরা ডাকবোল হাসানা সুন্দর উপদেশের মাধ্যমে ঠিক আছে কিন্তু মৌলিক যে কাজ নবীদের কাজ ছিল কি তারা মানুষের কাছে তাদের আল্লাহর আয়াত্তে লত তো দায়ীদেরকে অবশ্যই কোরআন হাদিসের টেক্সট এর সাথে পরিচিত হতে হবে একটা একটা হাদিসে হাদিস রসুল্লা সাল্লাম এই কথাটা বলেছেন যে আলাই খিতাব তোমরা আল্লাহ খিতাব ধরে থাকবে আচ্ছা তার জীবনে সেগুলোই তোমরা এমন কমের কাছে যাবে যার আমার নামে হাদিস বলতে ভালোবাসবে আবার কালিমাতান অথবা এমন কিছুদাস দিসবে সুতরাং কেউ যদি কিছু মুখস্থ রাখে সেই জন্য সেটা করে এখানে কিন্তু একটা কথা বলা হয়েছে যে ফমান হাফিদ হাত দিসবে যদি কেউ কিছু মুখস্ত করতে পারে সেজন্য সেটা বর্ণনা করে বলাম আমার কল আলাইয়া আকুল এবং যে এমন কোনো কথা বলল যে আমি বলিনি আমার পর এমন কোনো কথা বললো যেটা আমরা বলিনি সেজন্য পড়বে তো আমি দেখেছি যে আমরা যখন এরকম দাওয়া করতে যাই তখন অনেক সময় বলি এরকম শুনেছি বা হাদিস আসে না তো এটা দিয়ে আসলে দাওয়া হয় না মানে দাওয়ার এটা রসুল না বা করতে হলে আমাদেরকে কোন একটা বিষয়ে আল্লাহ তার রসুল কি বলেছেন এটা আমাদের জানা জরুরি এখন এটা শুধু আরবির কি সম্পর্ক আরবির সাথে এটা সম্পর্ক হল আরবি কাজটাকে সহজ করে দিবে আমি আবারও বলছি আমার আরবি শেখা বা শেখানোর একটাই উদ্দেশ্য যে মানুষ এটা কোরআন তার্যান্ডিং এ জন্য স্কলারের কাছে জিজ্ঞেস করলে হয় বাট স্টোর করতে হলে কিন্তু তাকে হোবাহ এটাকে মুখস্থ করতে হলে আরবিটা জানাটা তাকে হেল্প করে এটাই হলো আসলে মূলত আমি মনে করি যারা দায়ী হবে এবং বিশেষ করে দায়ী এবং ইলম ছাড়া দায়ী চিন্তাই করা যায় মানে আমরা অনেক মানুষ মনে করি যে দায়ী দায়ী খুব একটা বিষয়টা এমন না বিষয়টা হচ্ছে আদি ইহি আল্লাহ বাসিরা আমি মানুষকে আল্লাহ থেকে রাখি আল্লাহ বাসিরা উইথ কারেক্ট আন্ডারস্ট্যান্ডিং ইনফরমেশন এখন আমি তো ইসলামের যখন একটা কথা বলবো যখন আমি একটা ইসলামের কথা বলবো সেটা কি সেটা আল্লাহ রসুল থেকে আসা একটা জিনিস তো সেজন্য দেখা যায় আমাদের সোসাইটিতে অনেক সময় দেখা যায় এর একটা বড় কারণ হচ্ছে যে মানুষ আসলে অনেক সময় না বুঝে ভালো থাকে কিংবা না বুঝে সে ভুল কথা প্রচার করে বাহালে ভুল কথা প্রচার করে কিংবা পড়ান সম্পর্কে এমন কিছু বলে যে এটা কোরআনে আসে না বা কোরআানে এরকম বলছে না কিন্তু সময় যে এরকম আছে এরকম আছে এরকম বলা হয়েছে আসলে এটা এভাবে বলা উচিত না আরবি শেখাটা গুরুত্বপূর্ণ আরেকটা জিনিস হচ্ছে যে আহ মানে বুঝতে হলে আরবিতে শেখা গুরুত্বপূর্ণ উদাহরণ দিই আমি গিয়ে জিজ্ঞেস করছিলাম যে আমাদের মধ্যে যে আমরা কত পাড়া পড়েছি বা কতটুকু শেষ করেছি অর্থ দেখা গেল আমি প্রথমে জিজ্ঞেস করলাম বিশ পাড়া কেউ হাত তুললো না বললাম যে বা পনেরো পাড়া দশ পাড়া পাঁচ পাড়া পাঁচ পাড়াতেও কেউ হাত বিষয়টা কেন এরকম হলো কারণ কোরআন বুঝে বুঝে পড়াটা যারা আরবি বুঝে না যারা আলাদা করে অনুভব করে একটা আয়াত পড়ে এবং আলাদা করে অনুভব করে তারা এটা তাদের জন্য একটা কষ্টকর দ্বিতীয়ত এটা তারা মজাটা হারিয়ে ফেলে রিদামটা হারিয়ে ফেলে তৃতীয়টা হচ্ছে এটা তাদের জন্য অনেক টাইম কনজিউমিং একটা ব্যাপার যে কারণে হয় কি মানুষ আরবি যারা জানে না তারা খুব বেশি রিসাইট করে না সাধারণত দেখা যায় যে অর্থ সহ তিলক করে আহ মানে বছরে দেখা যায় যে দু একবার শেষ হয়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 যে একটা আবেদন গুলো জান সৌন্দর্য গুলো ইব্রাহিমের কাহিনী এগুলো তার কাছে কিন্তু মুভির মতো হয়ে যাবে মানে সেটাকে এমন ভাবে এনজয় করবে সে শুনতে চাইবে যে পরবর্তী আয় তি আছে কিন্তু দেখা যায় আমরা দুই তিন পাতা পড়লে অনেক সময় ট্রায়ার্ড হয়ে যায় না অনেক পরে হয়েছে কিন্তু যেখানে এটা বলছে সে চাইবে শেষ করতে সে চাইবে যে এই প্রেক্ষাপটটাকে শেষ করতে এবং সে এর মাধ্যমে আল্লাহ আছে আল্লাহ সুবান করতে পারবে তার ইচ্ছাটা সে চাই কি চাই কিভাবে চায় এগুলোকে হ্যান্ডেল করতে পারবে আর তার ইমানটা শুদ্ধ হবে আমরা অনেক সময় কোরআনের পড়াটাকে আমরা মনে করি যে কোরআন বুক অফ ডু আর কিন্তু বিষয়টা হচ্ছে কোরআনের মূল যে বিষয়টা হচ্ছে মোটিভেশন কোরআন মানুষকে মোটিভেট করে আমরা যখন কখন আলোচনায় আসে আহ তখন কি যখন ইসলামী আলোচনায় আসে আমরা বলি সালাতের কথা আমরা বলি সিয়ামের কথা কিন্তু আসলে বিষয়টা হলো কোরআন থেকে আমাদের যেটা নিতে হবে ইমানটা নিতে তো ইমানটা না ফলে মানুষ কোরআনকে ওইভাবে এক্সপ্লোর না করার ফলে দেখা যায় যে মানুষ অনেক মানুষ সারাদ পড়ে সিয়াম পড়ে কিন্তু তার ইমানটা থাকে না রসুল্লাহাল যথার্থ বলেছেন যে একটা সময় আসবে মানুষের মধ্যে যে সে কি করবে সালাদ পড়বে মসজিদে জমায়েত হয়ে সালাদ পড়বে মসজিদে যাবে কিন্তু আল্লাহ সাফি হিম্মত মিনুন কিন্তু সেখানে কোনো ইমানদার থাকবে না এখানে ইমাজিন তুমি কি চিন্তা করতে পারো এটা কি একটা জিনিস এর কারণ হলো মানুষ সালাতের দিকে যেভাবে ফোকাস করছে ইমানের প্রতি ফোকাস করছে না কোরআন থেকে ইমানটা আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন সেই ইমানটা কি শিখছে না সে কি করছে সেটা হাদিসে আছে খুবই খুবই সুন্দর হাদিস যে যে কিনা কি করে জাহিনিয়াতে ডাক দেয় সে যার কয়লা এখন প্রশ্ন প্রশ্ন হচ্ছে যে এটুকু যোগ করলেন ওয়াই সন ও যদি সে সিয়াম করে ওজা রাখে সে সালাত করে ওয়া আমি মুসলিম এবং সে মনে করে সে একজন মুসলিম ভাষাটা আমাদের খেয়াল করতে হবে সে মনে করে যে সে একজন মুসলিম আমরা আসলে যখনই এই ইসলামের কথা আসে আমাদের আমাদের মাথায় রাখতে হবে যে সে যেন ওই ইমানটাকে অর্জন করতে পারে যে ইমানটা আল্লাহ সুবান বলেছে এজন্য আমরা দেখি যে ইমান আমরা শুধু ইমানের কথা বলি কিন্তু ইমানের সাথে মিশ্রণের কথা বলি না সে কারণে হয় কি আমরা নিরাপত্তা এবং আমাদের হেদায়ত এটা লাভ করতে পারি এজন্য আমি বলি যে কেন আরবি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 আসলে আমরা ওইভাবে কোরআনকে দেখি না তো যখন কিনা মানুষের এই আরবির মাধ্যমে আরবি জানার মাধ্যমে সে কোরআনের কাছে চলে যাবে সে অনেক বেশি রিসাইট করতে পারবে সে এই আয়াত গুলোকে তার জন্য মুক্ত করা সহজ হবে এই একটা কারণই আমি আসলে মানুষকে বিশেষ করে দায়ী দেখতে আরবি শিখতে বলি সব মানুষের জন্য আরবি শেখা জরুরি নয় তখনই সব মানুষের জন্য আরবি শেখা জরুরি নাই কিন্তু আমার মনে হয় যারা তালেব এলবে এবং যারা দায়ী হতে চায় তাদের এটা শেখা উচিত পডকাস্ট হওয়া উচিত কারণ এটা আহ মোহাবেন আমার কথা শুনে মনে হলো আসলে আমাদের কথা না কারণ এটা নিয়ে শুরু হলে আসলে শেষ হওয়া না কারণ এটা নিয়ে আহ এটা নিয়ে এটা নিয়ে কথা বলতে শুরু করলে ফার্স্ট কথা আসবে যে আমি চেষ্টা করতে পারি নাই আমার জন্য কোনটা কোন লেভেলের পর কোন লেভেলে যাবো নাকি ভালো তাই না হ্যাঁ আমরা এখানে শেষ করি এই টপিকটা জাস্ট আমরা জেনে রাখলাম আই থিঙ্ক ভেরি আমি ছিল আচ্ছা এবার তাহলে আমরা একটু আমাদের ব্যাক করি আমার যে যেহেতু আরবিকটা আমাদের জানতে হবে বুঝলাম কিন্তু এটা তো একটা হ্যাঁ এখন রামাদানের রামাদান উপলক্ষে যদি ধরি আমরা তাহলে আমাদের কি তারা কি কোরআন নিয়ে আহ চিন্তা ভাবনা করে না হ্যাঁ আমরা এখন চিন্তা ভাবনা করতে চাইলে তাহলে আমরা যদি বলি এই রামাদানের জন্য আমরা আমাদের একটা গোল সেট করলাম কোরআনটা পড়বো অনুবাদ পড়বো আচ্ছা একটা জানেন কিনা যেটা শুধু মেয়েরা এটা হইতে পারে নিবে জানো রাখলাম মানুষজন যদি কেউ আগ্রহী থাকে এটার সাথে জয়েন করতে পারে এটা একটা মোটিভেশন হিসেবে কাজ করবে এনিবে তো যেটা সেটা হচ্ছে এখন আমরা যদি আসলে অনুবাদ পড়ি এটা কি একটা টার্গেট পারে আমাদের যে আমরা অনুবাদটা পড়বো কিন্তু এখানে একটা অনেকে বলে যেতে যাচ্ছে না কিন্তু এটা একটা এটা অনেকেই কিন্তু অনেক সময় বলে যে না এবং এই কথাটা আমাদের কিছুটা হলেও সত্যতা আছে কারণটা হচ্ছে যতগুলো ডেভিয়েন্ট গ্রুপ যদি আমরা বলি ইসলামের হিস্ট্রিতে কিন্তু অনেক ডেভিয়েন্ট গ্রুপ ছিল এরা কিন্তু ডেভিয়েশন যখন হয় তখন আমরা ডেফিনেটলি আমাদের মুসলিমদের জন্য এটা উচিত না বা এটা ঠিক হবে না যে আমরা কোরআন থেকে সরাসরি হুকুম হাকম গুলা মাসালা গুলা বের করবো আমরা আলমদের কাছে যাবো কিন্তু তাহলে আমরা আসলে এই বাউন্ডারিটা কিভাবে সেট করবো যে না আমরা আসলে এই কোরআন পরে আল্লাহ যেন কখনো আমাদেরকে মিসগাইড না করে আমরা এটাও আমরা জায়গাটাতে যখন আমরা কোরআনের অনুবাদ করবো আসলে বিষয়টা হল যে কোরআন কোরআনে দুই ধরনের একটা হচ্ছে বা কিছুটা ব্যর্থ সাধারণ জিজ্ঞেস করব এবং নিশ্চয়ই আমরা কোন তালাকের মশালা বা মিরাজ বন্টনের মশালাও দিতে যাব না এখানে আমাদের একটু বুঝতে হবে যে বিষয়গুলো ফিকের বিষয় বা যাতে একটু জটিলতা রয়েছে সেগুলো আমরা বা সাধারণ সেক্ষেত্রে যে সকল আলেম আর রয়েছে তাদের কোরআন পড়া ছেড়ে দিতে হবে কারণ তারা তো এটা আরবিতে করলে বুঝে ফেলেন সেক্ষেত্রে এই বিষয়টা এমন না যে আমরা অনুবাদ করলে গোমরা হয়ে যাবো পড়ে বা আলেম হয়ে বা জানি এরকম দেখেছি তো বিষয়টার জন্য মাইয়া হাদি আল্লাহমদুলা কালা হেদায়ত দেন তাকে কেউ গুমরা করতে পারে না আবার এমনও অনেকে রয়েছে যারা কোরআনে ভুল ধরতে গিয়ে দেখা গেছে এরকম ইতিহাস অনেক উদাহরণ রয়েছে যারা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 অধিকাংশ আয়াত মোটিভেশনের উপরে এই সকল আয়াতের উপরে যে সকল গল্প দিয়ে নবীদের গল্প দিয়ে আমাদেরকে আল্লাহ সামতলা মোটিভেট করতে চেয়েছেন এখন অনেক সময় আমরা বলি যে এটা পড়লে আমরা গোমরা হয়ে অথচ স্কলারদের ওই বইগুলো পড়লে আমরা আবার গোমরা হই না ওটা যদি আমরা একা একা করতে যাই তাহলে আমরা তার মানে হচ্ছে কি মানুষ হেদায়তের জন্য সুন্দর করে বুঝিয়ে বলতে পারছে কিন্তু আল্লাহ পারেনিজি বিষয়টা এমন এখন এটার মধ্যেও কিন্তু আলিমের ইতি লাভ রয়েছে কিছু কিছু আলেম কখনোই এই কথা বলেন না যে তোমরা অর্থ পড়তে যাও না গোমরা হয়েছ আবার কিছু কিছু আলেম হয়তো বলে থাকে। যারা বলেন তারা হয়তো স্বাভাবিকভাবে বলে থাকেন তুমি অলরেডি বললা যে অনেক মানুষ আবার আসলে যারা কিনা নিজেরা জটিল বিষয়গুলোর পিছনে পরে এবং নতুন কোন তথ্য আবিষ্কার করার নিয়তে পড়ে তারাই গোমরা হয় আমি আবার বলছি যে কোরআন পড়ার সময় নতুন কোন কিছু আবিষ্কার করার এখানে দরকার নেই বরঞ্চ আমাদের রসল্লাহ সাল্লাহ সাল্লাম যে সকল তাফসির করে গেছেন সাহেব যে সকল তাপসির করে গেছেন সাহাবে সালিমরা যে সকল তাফসির করে গেছেন ওইভাবেই বোঝা ধরেন আমি যদি কাসিন নিয়ে বসি কাসিন নিশ্চয়ই আমাকে সাধারণ একজন হয়তো দেখা যায় আমি যার কাছে যাবো সে এত বোঝাতে পারছে না তারপরও সামনাসামনি শেখার বা প্রশ্ন করার তো একটা ব্যাপার হয়ে গেছে আমি বলছি এটা যে মানুষ গমনা হয়ে ব্যাপারটা এতমন না যে হেদায় পেয়ে যাবে ব্যাপারটা না এটার সাথে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 এবং আপনি যদি তাদের প্রশ্ন করেন যারা এই ধরনের কথা যে আপনি কি কি আয়াত আপনি উত্তর করতে পারেন না আসলে এই কথাগুলো তারা কারোর কাছ থেকে শুনেছে মুখস্থ করেছে এবং ডিবেট করার জন্যই আসলে বলেছে এটা হতেই পারে না যে আল্লাহ সব তালা এই দিনকে বা কোরআনকে এত কঠিন করে রেখেছেন যে আলেম একটা সোসাইটিতে আলেম থাকে ভাগ ভাগ যে ওই ভাগ লো কি এটাকে তদাপব করবে বাকিরা করবে না বিশেষ করে এই আয়াত খুবই কম রয়েছে যা জটিলতা সৃষ্টি করতে পারে সেক্ষেত্রে তো বলা যায় এবং আমরা দেখি পার্থ ডিফারেন্ট কিছু বললি যে আবার মানে সেটা যদি বিশেষ করে তোমার সাথে না মিলে তোমার সাথে যদি না মিলে যে আমি গোমরা হয়ে গেছি আসলে ব্যাপারটা এরকম না আর প্রশ্নটা অনেক বড় আশা করি হয়তো আরেকদিন সে যেভাবে কতটুকু এটা আমাকে বুঝতে হবে এবং আমার লিমিটেশন কতটুকু এটা আমাকে বুঝতে হবে আমি মোটিভেশনের জন্য কোরআন পড়ার কথা বলছি যারা করে দিতে তারাই এটা হলো আমাদের সাথে একবার এই নাহিদে কথাবার্তা হয়েছিল এইম টপিকে তখন উনি বলছে যারা এই কথা বলে যে কোরআন পড়লে বোঝা যাবে না এটা সবচেয়ে বড় মিথ্যা কথা কারণ কোরআনে বলা আছে মানে আমরা কোরআন সহজ করে দিয়েছি করা যায় যে আসলে নিয়তটা প্রথমত বিশুদ্ধ থাকা উচিত আসলে আমি কোরআনটা পড়তেছি আমার কাছ থেকে আল্লাহ বলছেন যখন তুমি কোরআন পড়বে তখন সাহায্য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 কয়টা হাত আছে করেনে যেগুলো আপনি আসলে বলছেন বা খুব কনফিউজ ক্রিকেট করে ফেলতেছে এমন তো হয় যে আমাদের অনেক মেন্টর থাকে আমাদের অনেক স্কলার থাকে যাদের অনেক কথাগুলো ঠিক থাকে না তো একটা মানুষ আমি পড়ে যাচ্ছি আমরা অনেক গল্পের বই পড়ি ইভেন নিউজ পড়ি সাহিত্য পড়ি বাংলা ইংরেজি লিটারেচার পড়ি এগুলো আমাকে কি গুমরা করতে পারছেন এগুলো ক্ষেত্রে বলে না যে এগুলো বুঝে পড়ে না এগুলো তোমাকে গুমরা করে ফেলি মানে আমি আসলে একটু হতাশ এই প্রশ্নটা আমার খুব কষ্ট দেয় টলি মানে তারা একটা লাইক ছুঁয়ে দেখতো না তারা মোর ফলো করতে হচ্ছে তাদের স্কলার তালমুথ এই জিনিসগুলা তো আমরা যদি এটা এভাবে ইম্ব্যালেন্স হয়ে যায় ডেফিনেটলি এটা এরকম হওয়ার কথা না হবে না যে আমরা শুধুমাত্র আসলে দুটো মধ্যে একটা ব্যালেন্স করা দরকার যে আসলে আমরা ইসলাম যখন একটু ডিপ লেভেলে যাবো আমাদেরকে আলমদের আন্ডারস্ট্যান্ডিংটা নিতে হবে আপ সেম টাইম একটা প্রত্যেকটা মুসলিমের আমরা কোরআনের সাথে একটা রিলেশন থাকা উচিত সো আই থিঙ্ক যে আর যেটা আরটা কথা বলেন আপনি আসলে রুলিংগুলো বা মাসালা গুলো যখন আমরা জানার চেষ্টা করবো তখন একটা আলেমদের মাধ্যমে জানবো বিকজ এখানে আরো অনেকগুলো বিষয় থাকবে করোনার সাথে হাদিসের রিলেশন আছে বা একটা করোনার এতটা করোনার সিমিংলি অনুবাদ পরে হলেও একটা রিলেশনশিপ রাখা উচিত আর এরাবিক তো কন্টিনিউসলি আমাদের আই থিঙ্ক এটার সাথে পরিচিত হতে পারে খুব ভালো আচ্ছা তো আজকের আমাদের আই থিঙ্ক আলোচনায় আমরা এখানে শেষ করতে পারি তো নাহিদ ভাই আমাদের উদ্দেশ্যে কিছু আহ যারা লিসিনার ভাই বোন আছেন তাদের উদ্দেশ্যে একটা মেসেজ দিতে পারেন যে আসলে এই যে রামাদান চলে আসে আই থিঙ্ক এক মাসেরও কম সময় আছে একটা মেসেজ দিতে পারেন আমাদের কিভাবে রামাদানটাকে আল্লাহ আমাদের সাহায্য করো আমি যে পরামর্শটা দিব সেটা হলো যে রামাদান একটু সময় বাকি আছে তো আমরা ওই সময় কি করব কিভাবে করব। এই কাজগুলো আমরা এখনি ঠিক করে নিজের টার্গেট সেট করি টার্গেট করতে সহজ হয় সেই কিভাবে সেটা সহজ হয় সেগুলো এখন থেকে এটাকে আমরা মাথায় রাখি এবং বিশেষ করে রমাদানটা হলো এ বাদত করার মাস সুতরাং দুনিয়াতে যে কাজগুলো রয়েছে সেই কাজগুলোকে এখনই আমাদেরকে গুছিয়ে রাখতে হবে পুরা আমা দি আমাদের নতুন কাজ নেওয়া ঠিক হবে না পারি আরেকটা জিনিস হচ্ছে আমরা উত্তেজিত হব না যে না আমি পাটাই ফেলবো আমি অমুক অমুক কাজ করে ফেলবো এটা একটা ব্যাড প্ল্যানিং বরঞ্চ আমার সামর্থ্য এবং আমার সুযোগ সুযোগ সামর্থ্য এই দুটো এবং একটা তারপর দশ দিন আমি আরবিধে শেষ করে ফেলবো না এরকম জিনিসটা ডে ওয়াইজ ধরেন ধরেন আমি ফর এক্সাম্পল একটা ধরেন আমি যদি তিরিশ পারা কোরআন পড়তে চাই তাহলে আমার এক একবার করে পড়ব এখন একবার যদি অর্থ করতে চাই তাহলে আমি এখনই একটু অর্থ গুলা একটু দেখে দেখে রাখি আপনি সাদাকা করতে চান তো ঠিক আছে আমি কিভাবে এটাকে একটু এখনই বাঁচায় রাখতে পারি বা আমি বিভিন্ন জায়গায় সাদা করতে চাই সরোবর বা ইভানের অনেক ইনিশিয়েটিভ রয়েছে যারা বিভিন্ন জায়গায় ইফতার সাপ্লাই করে বা কিনে দিলে তারা এটাকে দিয়ে দেয় তো তাদের সাথে বিভিন্ন তারপর পাঁচ দিন যায় মানে মানে কি করব ঠিক করব এরপর পাঁচ দিন হাই হায় কিছু করতে পারলাম না কিছু করতে পারলাম না এরপর দশ দিন তো মানে একটা আর হবে এরপরে রমাদানে দেখবো এরকম না হয়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 আর আপাতত এখানেই তো ইনশাআলা সম্ভবত রামাদানের আগে আমরা আরো একটা পডকাস্ট করব। এরপরে রামাদানের সময়টাতে আমাদের পডকাস্ট আমরা কোনো এপিসোড রেকর্ডিং করব না যেহেতু এটাই বারোতের মাস আমরা আই থিঙ্ক পার্সোনাল দিকে বেশি নজর দিতে পারি তো আজকে এতটুকুই সুভানাক আলহামদিক